রসুল্লা সালিম আব ওখানে সঙ্গে। হিজরাত করে রাতের বেলায় গাড়ি হেরার দিকে পৌঁছে গিয়েছেন যখন আসলেন আমি ঢুকার আগে আপনি ঢুকবেন না আমি আগে ঢুকি ক্যানি দুন এখানে যদি কোনো কিছু সাপ বিচ্ছু এই জাতীয় কিছু থাকে আমি চেক করি কিছু থাকলে আমি সেটাকে ফেস করি আমাকে দংশন করুক আপনাকে নয় অথবা তিনি ঢুকে সবগুলোকে ঠিকঠাক করলেন এবং কিছু গর্ত ছিল যেগুলো সব বিশ্বের ব্যবহার করে সেগুলোকে তিনি চেষ্টা করলেন বন্ধ করে দেওয়ার জন্য এমনকি কোনো কোন জায়গায় দেখা গেল বন্ধ করার কিছু নেই ওনার নিজের গায়ের কাপড় ছিঁড়ে সেটা ছিদ্র বন্ধ করলেন কিন্তু দুটো ছিদ্র বন্ধ করতে পারলেন না আর কিছু নাই বন্ধ করার পারেন তখন তিনি নিজের রাখলেন এবং তিনি বললেন আপনি একটু রেস্ট নেন আপনি খুব হয়ে গেছেন নিজের কোলের মধ্যে নবীকার মাথা রাখলেন দিয়ে ওনাকে শুইতে দিলেন তিনি একটু ঘুম এসে গেল আর এই ঘুমের মধ্যে নড়াচড়া করলে রসুল কষ্ট হবে ঘুম ভেঙ্গে যাবে আহ কিন্তু কষ্ট চোখের পানিতে চলে আসলো ওনার দুঃখ বিষের কারণে চোখ দিয়ে যখন পানি পড়ছিল পানি দাঁড়ি থেকে টপকে নবীকারী আসেন চেহারা মধ্যে চোখের পানি টপ করে পড়ে গেল আর এই কারণে তিনি জেগে উঠলেন ঘুমে গে গেল কি হলো না লেখা ইয়া আবাকর তিনি জিজ্ঞেস করলেন আবু বাকর আপনার কি হয়েছে তখন তিনি বলেন আমাকে কিছু কামর দিয়েছে ংশনের জাগায় একটু থুতু নিক্ষেপ করলেন আল্লাহ জয়া করলেন এবং আল্লাহ তালা ওনার বিষের এই কষ্ট দূর করে দিলেন কোন রেওয়াইতে এসেছে আবু বকার আনহু যখন ইন্তেকাল হয় তখন তিনি ওই বিশের যাতনা কিছুটা ফিল করেন আল্লাহ তালা আটকিয়ে রেখেছিলেন সারা জীবনে কষ্ট হয়নি কিন্তু মৃত্যুর সময় সে বিষের যন্ত্রণা ওনাকে কিছু ভোগ করতে হয়েছিল যাই হোক তিন রাত তিন দিন ওনারা থাকলেন ওনারা এসেছিলেন আসলে বৃহস্পতিবারে দিবাগত রাতে ঢুকেছিলেন তো ওনারা থাকলেন শুক্রবার রাত কাটালেন শনিবার রাত কাটালেন এবং রোববার রাত কাটালেন তিন দিন তিন রাত এবং ওনারা সোমবার সকালে সেখান থেকে বের হয়ে রওনা করে দিলেন আবার মদিনার দিকে ওনারা এদিকে রাতের অন্ধকারে হেরা গুহাতে চলে সরি গাড়ে ছাউরে চলে আসলেন সরি হেরা গুহা বলেছিলাম গারে ছাউরে চলে আসলেন এখন ঘিরে রেখেছে ওনাকে ধরার জন্যে তারা সকালে যখন উঠল ধরার জন্যে বা ওনাকে অপেক্ষায় আছে তখন তাদেরকে বলা হলো আল্লাহ তালা ওনাকে কেভাবে বের করলেন যে নবী করিম সাল্লাম এক মুষ্ঠি বালি হাতে নিয়েছিলেন এবং তাদের দিকে ছুঁড়ে মেরেছিলেন এই বালিগুলো সবার গায়ে লাগল যারা যারা ঘেরাও করে রেখেছিল এবং তাদের চোখকে আলো অন্ধ করে দিলেন দেখতে পেল না তিনি বের হয়ে চলে গেলেন সেখান থেকে আবহাওয়া ঘরে গেলেন ওখান থেকে ওনাকে নিয়ে গাড়ি শহরে আসলেন আমল মুশ্রিক উন আর মুশ্রেকরা তখনও ওনাকে ঘিরে ধরে বসে আছে যে সকাল আর্লি মর্নিং কত আর্লি আগে উঠে উঠার সঙ্গে আমরা তাকে অ্যাটাক করব তারা এটা টের পেল না তো একজন এসে বললো করছ কি ঘেরাও করে মুহাম্মাদুন তারা বললেন মোহাম্মদকে ধরার জন্য অপেক্ষা আছে কলা খাইয়া বা কুমুল্লা অল্লাহ খারাজা আল্লাহ তোমাদেরকে ব্যর্থ করে দিলেন মোহাম্মদ বেরিয়ে চলে গেছেন দেখো তোমরা তোমাদের মাথায় হাত দিয়ে দেখো সবার মাথায় তোমাদের বালি লেগেছে এই বালি তোমাদের চোখে লেগেছিল আর তোমরা নজর করতে পারো দেখতে পারো নি সে ফাঁকি দিয়ে চলে গেছে তার কথা শুনে মাথায় হাত দিল তাই তো মাথায় ঈশাদ দেখু কিন্তু তারাও এই লোকের কথা বিশ্বাস করতে পারছে না আমরা এতজনে ঘেরাও করে রেখেছি কোনখান দিয়ে বেরিয়ে যাবে শুয়ে আছে নিশ্চয় ফাইজা আলু এতলা উনামিন তারা দরদার ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করলো যে মোহাম্মদ ওই বেডে ঘুমায় ঘুমানো আছে না চলে গেছে দেখি ওকে আলি হি বুদুহ দেখে বললো যে না ও তো মোহাম্মদ যে চাদর গায়ে নীল সবুজ মকমালের চাদর ওইটা সবুজ চাদর ওইটা গায়ে দিতে শুই আছে সে আসলে আলী রাজ আলহকে তিনি সরিয়ে রেখেছেন শেষ দেখা চেষ্টা করল না ঠিকই আছে সকাল হওয়ার অপেক্ষা তারা থাকলো সকাল হওয়ার পরে তখন তারা যখন একটু আলো একটু খোলাশা হয়েছে একটু উজ্জ্বল হয়েছে দেখ আলো আলোয়ে তারা ঢুকে পড়লো সবাই কয়েকজন তারপরে হাতে নিয়ে রুমের মধ্যে ঢুকে পেরে বেডকে ঘেরাও করে ফেললো ক্যাশা ফুল বল গায়ের যে আচ্ছাদন যে চাঁদর মোড়া দিয়ে শোয়ার কথা ওটা উঠে ফেললো তখন দেখলাই না আল্লাহাদা কে কোর লোক এসেছে বলছিল যে মোহাম্মদ চলে গেছে ঠিকই তো বলেছে দেখা যায় তারা জিজ্ঞেস করল আলী কে যাই না আহিবু কা কই তোমার সঙ্গী কই আমরা তাকে খুঁজছি তিনি কই তখন তারা দেখলো যে না তারা আনুকে প্রথমে তারা কি করলো ওনাকে মারধর করলো আলী রাজ আনুকে আর ছেড়ে দিল না ও শাহাবু কাবা ওনাকে টেনে হেছেড়ে কাবার পাশে নিয়ে আসলো একই কথা আমি তো জানি না কথা গিয়েছে আমাকে এখানে শুয়ে থাকতে বলছে আমি শুয়ে থেকেছি যখন না তখন দৌড়ে ওনাকে মারধর করে কাবা ঘরে নিয়ে আটক করে রাখলো এরপরে তারা চলে গেল আবু তারা জানে যে এই লোক তার সবচেয়ে ঘনিষ্ঠ সাথী কোন দরজা গেল দরজা নক করলো করার পরে আসমা বিন্তা আবিহ আনহা তিনি বেরিয়ে আসলেন্লা আনহার বড় বোন আসমা তিনি এসে বললেন তাদেরকে বাবা কই তাহলে কিন্তু এই কথায় আবু জহেল খান্ত না হয়ে সে তার হাত উঠালো আঘাত করার জন্য থাপ্পড় দেওয়ার জন্য আসমারা দিল ওনাকে তার গালে এত জোরে থাপ্পড় দিল সে তার হাতের ইয়ে লাগে এখানে কিছু দুল জাতীয় বা কানের মধ্যে তার হাতের অলঙ্কার এত মারাত্মক যে আমি একজন মেয়ে মানুষের গালের সে এত এতদরে মারলো আমার কান থেকে ছিনে পড়ে গেল আমার কানের যে অলংকার ছিল এরপরে তারা এখন চিন্তা করল কি করতে হবে তারা আবার মিটিং এ বসলো বড় বড় লিডাররা মিটিং এ বসে সিদ্ধান্ত করলো যে এখন মোহাম্মদ সাল্লা চলে গেল তাকে কি করতে পারি কিভাবে ধরতে পারি প্রথমে তারা বলল যে চতুর্দিকে আহ চৌকি বসাও রাস্তার মুখে মুখে লোকজন পাঠিয়ে দাও নিজেদের দ্বারা তারা ভলনটিয়ার আসে আসে সাড়া তারা ঘোষণা করলো বিশাল অঙ্কের দেয়া হবে যে ব্যক্তি এই দুই জন দুইজন অথবা মৃত ধরে নিয়ে আসতে পারে লাশ আনুক আর জিন্দা আনুক তার জন্য একশো পুরস্কার এখন এই খবরে চতুর্দিক থেকে লোকজন এখন খোঁজাখি করছে পরের দিন সকাল থেকে খোঁজাখির মধ্যে নেমে গেছে ওনারা তিনজন এখন দুই জন্ত এই গাড় শহরে আছেন এখানেও তারা উঠতে উঠতে এসে যদিও তাদের পায়ের চিহ্ন গুলোকে জন্য চেষ্টা করা হয়েছে যে করে তারা পায়ের চিহ্ন ধরে খুঁজে না বার করে তারপরেও তারা সেখানেও চলে এসেছে ওই সময় আবুকালা জল আনু দেখতে পাচ্ছেন গুহার ছিদ্র দিয়ে তাদের পা দেখা যায় তারা যদি এখন নিচের দিকে মাথা নামিয়ে এরকম গুহার মুখে মাথা ঢুকিয়ে দিয়ে দেখতে চেষ্টা করে তাহলে তারা দেখে ফেলবে তখন আবু তিনি নবী করিম সাল্লামকে বললেন আহ নবীল আন্না বাহুম তাদের কেউ যদি এখন তাদের মাথা মাথাটাকে একটু নিচু নিচু করে ফেলে তাহলে তারা আমাদেরকে এখনই দেখে ফেলবে আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু আল্লাহ নবী সালকে বললেন তোমার কি ধারণা তুমি কি মনে করো যে আমরা কি শুধু দুইজন একা আমাদের সঙ্গে তৃতীয় তৃতীয় জন আছে তার কথা ভুলে গিয়েছ তিনি কে আল্লাহ অন্য সময় আল্লাহ কোরআনে নাজিল করেছেন তাওবার চল্লিশ নম্বর এসেছে মুসলমান করে বললেন পরবর্তী সময় মদিনা নাদ করেছিলেন এই কাহিনীকে উল্লেখ করে তোমরা যদি তার নবীকে সাহায্য না কর মুসলিমদের মধ্যে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে তাহলে আল্লাহ তাকে অনেক সাহায্য তাকে আল্লাহ নবীকে অনেক সাহায্য করেছেন যখন কাফের গণ তাদেরকে বের করে দিয়েছিল অর্থাৎ মক্কা থেকে ওনারা হিজরত করতে বাধ্য হলেন এই দুইজন আহ যখন গুহার মধ্যে ছিলেন আর যখন তার সাথে তাকে বলছে আবুকার তার সাথে আবুকরা কে বললেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে সেটাই হচ্ছে দুশ্চিন্তায় পেয়ে বসেছিল খুব প্যানিক অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা যে আল্লাহ নবীতে এখনই ধরা পড়ে যাবেন আল্লাহ তালা ওনাকে শান্তি দিলেন উনি থামলেন ও আইয়া দাহবি জুনু আর এমন বাহিনী দিয়ে আল্লাহ সাহায্য করলেন যা তোমরা তাদের কালিমাত্রি আল্লাহ আল্লাহর কথাই সবসময় উঁচু থাকবে আল্লাহ আজিদুল হাকিম আল্লাহ মহাশক্তিশালী এবং তিনি অনেক জ্ঞানী বিচক্ষণ যা কিছু তিনি করতে চান তিনি করতে সক্ষম আল্লাহ তহ ওনাকে কিছু বাহিনী দিয়ে সাহায্য করলেন কোনো কোনো রেওয়ায়তে এসেছে তখন গুহার মুখে মা জাল বিছানো হয়ে গেল মা জাল বিছানো হ্যাঁ স্পাইডার নেট তখন কাফেরা অধিকার মাথা নিচু করে দেখল না এই জন্যে যদি এই গুহার মধ্যে কোন মানুষ পালানোর জন্য লুকায় তাহলে তো এরকম মা জাল থাকার কথা না কাজে ওখানে আর মাথা নিচু করে দেখার কোন দরকার নাই তো গুহার মুখের মধ্যে আল্লাহ তোমরা দেখতেই পারো না অবশ্য এখানে এই খাতা নয় বতর যুদ্ধের কথা আছে যেখানে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে সাহায্য করেছেন ইতে সবকিছুই আল্লাহর বাহিনীর কথা আছে তো এভাবে ওনারা থাকলেন তারপরে আহ যেটা হলো নবী করিম সালাম এখন তিন দিন তিন রাত পরে সেখান থেকে বের হওয়ার জন্য আবদুল্লাহ ওরাইকেত আবদুল্লাহ ওরাইকেত কে ঠিক করেছিলেন ভাড়া করেছিলেন সে কিন্তু কাফে কিন্তু সে এক্সপার্ট কিন্তু বিশ্বস্ত তার সঙ্গে চুক্তি করলেন যে তুমি তিন দিন পরে গাড়াও সামনে দুটো উঠ নিয়ে ওই উঠ দুটো নিয়ে দাঁড়িয়ে যাবে বা তার কাছে আরবে আমরা সেখান থেকে রান্না করবো ঠিক তিন দিন পরে সে পৌঁছে গেল উঠ নিয়ে এবং নবী করিম সালাম এবং আবু আসলেন। এটা ছিল সোমবার অর্থাৎ রোববার দীর্ঘপত রাতের শেষ রাতে সোমবারে আর্লি মর্নিং বা সোমবারে রাতে সোমবার তখন ওনারা বের দিকে রানা হয়ে গেছেন তখন আহ ওনারা চারজন সঙ্গী হলেন অল চারজন একজন আবু বকার আনু আরেকজন রসুল্লা সাল্লাম তো আছেনি তাদের সঙ্গে ওনাদের আবু বকার আহুর বিশ্বস্ত কৃত দাস আমি ফোহাইরা ওনারা গেলেন যে এমন একটি রাস্তা ধরে যে রাস্তাটা আসলে মক্কার থেকে মদিনা যাওয়ার রাস্তা নয় মক্কা থেকে বেরিয়ে ইয়ামানের দিকে রানা করে দিলেন উল্টা দিকে তারপরে ঘুরে আবার বহুদিন দেওয়ার পরে উচ্চ দিকের এসে সাগরে লোহিত সাগরের পারে দিয়ে মদিনার দিকে আসলেন সাধারণত মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এই রাস্তায় লোকেরা এইভাবে কোনোদিন আর কথা চিন্তা করে না তাদের দৃষ্টি আকর্ষণের জন্য থেকে এড়ানোর জন্য ওনারা এই কাজটা করলেন যাই হোক কিছুদিন যাওয়ার পরে নবী করিম সাল্ল আল্লাম এবং মদলেজ মক্কার না বনি মদলেজ হলো এই মিড ওয়ে মধ্যে মক্কা থেকে বের হয়ে মদিনা দিকে রওনা করে দিলে কিছুক্ষণ রাস্তার মধ্যে কোন এলাকায় তাদের বসবাস একটা কবিলা তাদেরকে বলা হয় মুদলেজ। মধ্যে একজন তাদের খুব ছিলেন তিনি নিজে বর্ণনা করেন তিনি তখন কাফের কিন্তু পরে তিনি ইসলাম কবুল করে ঘটনা বলেছেন তিনি বলেন যে আমি বসাচ্ছিলাম আমার লোকজনের সঙ্গে একজন দৌড়ে এসে আমাদের কাছে বললো আমি একটু দূর থেকে দেখতে পেলাম কালো কালো কিছু দেখা যায় কয়েকজন লোক সাগরের তীর দোড়ে হেঁটে হেঁটে মদিনার রাস্তার দিকে এগুচ্ছে মদিনামুখী আমার মনে হচ্ছে এবং তার সাথী যে খবর অলরেডি ইতিমধ্যে এদের কাছে পৌঁছে গেছে যারা এই দুজনকে জীবন্ত অথবা মৃত ধরে আনতে পারবে তাদের জন্য একশো উঠে পুরস্কার এই খবর সবাই জানে যে খবর দিয়েছে সেও জানে আর সোরা জানে সোরা এটা শুনে বললো হুম তার কথা শুনে আমি ট্যার পেলাম এই ওরাই হবেন ওনারাই হবেন ফাকুর তুলাহুম ইন্ম লাইসুম বিহিম আমি তখন তাকে বললাম না ওইটা ওনারা না অন্য কেউ হবে না না তুমি দেখেছ যারা তাদের উঠ হারিয়ে গিয়েছিল ওদের জন্য গিয়েছে। সে জেনে এই কথা কেন বলছে বলেন হ্যাঁ কারণ সে শিকারী সে ধরবে বাকিদেরকে যারা শুনলো মজলিশের মধ্যে কেউ যেন এদিকে অগ্রসর না হয় না না না ওরা না ওই যে আমাদের দুইজন আছে না ওই পাশের গ্রামের তাদের উঠ হারিয়ে গেছে আমি চট করে ঘরে গেলাম আমার বাঁধিকে বললাম যে আমার তাজি ঘোড়াটা রেডি করে খেলো জলদি করে আমি এক্ষন বেরিয়ে যাবো আমার বর্ষা নিয়ে তরবারি নিয়ে আমি বেরিয়ে গেলাম ওনাদেরকে ধরার জন্যে আমি যখন ওনাদের কাছাকাছি পৌঁছে গিয়েছি হাই আমার এদিকের আওয়াজ তারা শুনতে পাবে এত রকম দূরত্বে আমি তাদের কাছাকাছি পৌঁছেছি হঠাৎ করে আমার উটটা ধাক্কা লেগে অথবা পায়ের মধ্যে একটু খটকা লেগে বা গুতা লেগে পড়ে গেল স্লিপ করে ফেলল উটের আবার উঠ নয়ত ঘোড়া ঠিকমতো আসে কিনা আমি এখন তীর বের করে আগে তা থেকে শুট করে ফেলি আমার নাকালের বাইরে চলে যাওয়ার আগে জীবন্ত ধরতে না পারলে ধরে ফেলি দেরি না করে আমি আমার তীর বের করলাম কিন্তু প্রথমেই আমি তীর ছোড়ার আগে আমি ওই একই প্যাকেটের মধ্যে তারা রাখছে আবার ভাগ্য পরীক্ষা করা এক তারা ওই যে ইয়ে চলে চক্রের মতো লটারির মতো ঘুরায় এখানে লেখা আছে যেটা থাকে যে এটা করল কর তার মানে তুমি তীর ছোড় এটা এক ধরনের তাদের এসে খারা আর কি কুপুরি সরেকের তরিকায় আগে যদি লেখা উঠে আল করো না তাহলে করবে না আর যদি লেখা উঠে ক্লিয়ার তখন আবার চলবে আবার চলবে না আসে তুমি নাও তার আগে অ্যাকশন নেবে না তো আমি যখন বের করলাম প্রথম অ্যাকশনে আসলো বিহা আদুর রুহম আমলা আমি ভাগ্য পরীক্ষা করে দেখলাম যে আমি কি ওদেরকে হিট করতে পারবো না পারবো না ফারা জাল্লা দিয়ে আকরাহ আল্লাহ আদুর রাহম তা আমি কি করব হিট করলাম না তাদেরকে বা আমি তীর ছুড়লাম না আমি আবার ঘোড়াটাকে ঠিক করে উঠ ফারাসি আমি আবার উঠে উঠলাম উঠে আসে তুলে আসলাম ওই যে ভাগ্য পরীক্ষা করছিলাম আমি আবার কাছাকাছি এসে গেলাম আবার আমার ঘোড়া পা ফসকে পড়ে গেল আমি পড়ে গেলাম আবার উঠলাম এভাবে করে কাছাকাছি আসতে আসতে আমি পিছন দিক থেকে শুনতে পাচ্ছি যে কিন্তু আবু আল্লাহ আনু বারে বারে তাকাচ্ছেন আসলো কিনা কাছাকাছি আসলো কিনা আবুকার দুষ্টটা তো আবার এখন কাছে এসে গেছে খুব কাছাকাছি চলে এসেছে আমার মধ্যে আর তাদের মধ্যে এক বর্ষা দুই বর্ষা পরিমাণ বর্ষা পরিমাণ কাছাকাছি একদম অথবা তিন বর্ষা পরিমাণ কাছাকাছি এসে গেছি তখন আবু বাকর আবার বলুন গেছে আমাদেরকে ধরার জন্য তিনি তখন কানতে থাকলেন আবুকরাজহ তিনি আর কষ্ট সহ্য করতে পারছেন আল্লাহ লুবিকে ধরে ফেলে কিনা তিনি কানতে থাকলেন ফাঁকা আল্লাহ সাল্লাহ আলিস লিমা তাব কি তুমি কান্না করছো কেন আবু কেন আপনি আল্লাহা আল্লাহ যে তরী কে আপনি পারেন সরাকা কে আপনি মোকাবিলা করেন আমাদের পক্ষ থেকে তাকে আল্লাহ আপনি থামান তখন সো রাকা বলে যে হঠাৎ করে দেখি যে আহ আমার ঘোড়াটা জাম্প করে তার সামনের পা দুটো মাটিতে গেড়ে গেল মাটি ঢুকে যাচ্ছে তার পা দুটো প্রায় ঢুকে গেল তো আমি সেখান থেকে লাভ দিয়ে নামলাম এসে আবার আমার উঠটাকে ধাক্কা দিচ্ছি উঠাচ্ছি টানা টানি করছি শেষ পর্যন্ত কোন পারে অনেক কষ্ট করে উঠনা খালি উঠ বলি ঘোড়া ঘোড়াটা আবার উঠে গেল কিন্তু ফেললাম তাকু তুক উঠে ঘোড়াটা তার সামনের পা দুটো টানিয়ে বের করতে বড়ই কষ্ট হচ্ছে টানাটা করে শ্বাস পর্যন্ত বের করলো ফেললাম ই যখন ওখান থেকে সরে এসে ঘোড়াটা দাঁড়ালো ই আমি দেখতে পাচ্ছি ঈদ আনলে আসারিয়া দা ও মেথন দোকান যে জায়গায় ছোট্ট দুটা ছিদ্র মতো হয়ে গেছিল গর্তের মতো হয়ে গেছিল ঘোড়ার পা ঢুকে সেই জায়গা থেকে ধোঁয়ার মতো করে কিছু বের হচ্ছে আকাশ পর্যন্ত ধোঁয়ার মতো দেখতে পেয়েছি আমি আব নর্মাল তো আজলাম। যে এবারে আমি ফাইনালি আমার আবার ভাগ্য পরীক্ষার জন্য বের করলাম আমার যন্ত্র যন্ত্র ছুড়লাম ঘুরালাম পরীক্ষা করে দেখি হিট করতে পারবো না এবারও আমাকে ভাগ্যের ভালো কোনো রেজাল্ট আসছে না এখন আমি আমার ভিতরে একটা চেঞ্জ আসলো আমি চিৎকার করে তাদেরকে বললাম শোনো আমি তোমাদের ক্ষতি করব না তোমাদের সঙ্গে কথা বলতে চাই এই কথা শুনে তারা বিশ্বাস করলেন ওনারা থামলেন তো আমি ঘোড়াটাকে নিয়ে একটু এগিয়ে ওনাদেরকে ধরে ফেললাম কাছে গেলাম পৌঁছে গেলাম আর আমি আসলে ইতিমধ্যেই যখন আমার ঘোড়ার এই কয়েকবার এরকম পা ফসকে আটকে গেল তখন আমি চিন্তা করলাম আমার দিলে কথা ঢুকে গেছে যে ইনি রসুলি হবেন ঠিকই এবং তার বিষয়টাকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ তালা তাকে তা কামিয়াব করবেনি আমার ভিতরে অলরেডি সেই ক্রিয়া শুরু হয়ে গেছে তো আমি এসে আহ ওনাকে বললাম নবী কারিম সাল লক্ষ্য করে ইন্না কাকা জলু ফি কে দিয়া তা আপনি তো জানেন যে আপনাকে ধরার জন্য একশো উঁচের পুরস্কার ঘোষণা করা হয়েছে আহ তারপরে আমি বললাম যে এই জন্য তো আমি আসছিলাম সে আমি একলা না কিন্তু বহু বাহিনী ছোটাছুটি করছে যে যেখানে আসে কারা এরকম খবর নিয়ে পৌঁছাতে পারে ধরতে পারে সবাই কিন্তু আছে আমি তোমাদের ক্ষতি করব না আমি বুঝে ফেলেছি আমার আমি ক্ষান্ত হয়ে গেলাম কিন্তু আমার মনে হয় ইয়ারফুল আরো লোকজন আসবে খবর পেয়ে ধরার জন্য আমি ওনাদেরকে কিছু অফার করলাম যে আমার কাছে খাবার টাবার কিছু আছে কিছু দেবে কিছু ওনারা বলছে না ঠিক আছে লাগবে না তুমি চলে যাও আমরা ওকে আছি বললাম না তোমার কাছে গোপন রেখো যা সল তুমি চলে যাও তখন সরাক বলেন আমি ওনাকে বললাম যে আমি আমাকে একটা নিরাপত্তার চিঠি দিয়ে দেন ইন কেস যদি কোনো সময় আপনার লোকজন বা আপনারা আমাকে উল্টা অ্যাটাক না করেন বা কেউ তো আমি আপনাকে তাড়া করতে এসেছিলাম এটা কেউ যদি আবার মনে রাখে সুযোগ মতো আপনার অনুসারে কেউ আমাকে মারতে চায় তাহলে একটা দেন যে আমি আপনারা আমাকে নিরাপত্তা দিচ্ছেন একটা চিঠকুট লিখে দিলেন আহমেদ ফহাইরা লিখতে পারতেন ওনাকে দিয়ে লিখে দিলেন ওকে অতবার রসুল্লাহমার দিকে চলে গেলেন এখন কিছুক্ষণ আসার পরে সোরা কে দেখে যে কিছুক্ষণ পরে এক দল খুঁজতে খুঁজতে আসে এই দেখেছ নাকি মোহাম্মদকে কোন দিকে গেছে দেখছো এখন এবারে তাকে জিজ্ঞাসা করছে বিভিন্ন গ্রুপ ছোটাছুটি চলছে জোর তখন সে বলে যে কেউ জিজ্ঞাসা করলে বলে না আমি ওদিক থেকে তো আসলাম ওদিকে তো কিচ্ছু নাই ওখানে তার কয়েছে নাই এদিকে নাইছে কোন অন্য কোনদিকে আছে দেখো সে কিছুক্ষণ আগে ওনাকে ধরার ফোন দিতে আসে বাঁচানোর জন্য আল্লাহ তাকে কাজে লাগালেন আল্লাহর জন্য জমিনের কত বাহিনী আছে এই সরাকাকে আল্লাহ তালা এখন কাজে লাগালেন এরপরে আহ আবুকার শিক্লাহ আনহু বলেন যে আমরা হাঁটতে থাকলাম তারপরে কন্টিনিউ করলাম একদিন এক রাত ক্রমাগত হেঁটেছি নাই। উইদাউট রেস্ট দিন হাঁটলাম সকালে আর্লি মর্নিং বের হয়ে দিন সারা রাত হাঁটলাম কারণ রেস্ট নিতে গেলেই তো যদি আমাদের দেরি হয়ে যায় ওদের বিভিন্ন দলের মুখে পড়ে যাবো আমরা ক্রমান্বয়ে হাঁটছি মানে চলে যাচ্ছি আর তো দ্রুত চলে আসে এই জন্য নাগালের বাইরে তো তাড়াতাড়ি যেতে পারি একদিন এক রাত পরের দিন দুপুর বেলা আমরা থামার চেষ্টা করলাম যে কোনো এক জায়গায় কিভাবে রেস্ট নেওয়া যায় এখন তো প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আমি তো না চিন্তা করছি রসুল্লাহাম কি অবস্থা কত কষ্ট হচ্ছে কোথায় একটু ছায়া পাওয়া যায় হঠাৎ করে দেখি এক পাশে রাস্তা একটা বড় একটা পাথরের একটা চাটান এটা সাইজ বড় উঁচু রোদটা তার আড়ালে আছে বেশ একটু ছায়ার ব্যবস্থা আছে গাছ নাই কিন্তু একটা পাথর লম্বা চটান পাওয়া গেলে করে যে এইটার নিচে একটু ছায়া দেখা যাচ্ছে আমি সেদিকে নিয়ে আসলাম এসে আমি ওনার জন্য সুন্দর চাঁদের দিয়ে ব্যবস্থা করে দিয়ে বললাম ইয়ারাসুল্লাহ আপনি প্লিজ একটু এখন বিশ্রাম নেন আপনি একটু ঘুমান আমি পাহারা দিচ্ছি উনি নিজের ঘুমের কথা চিন্তা করছেন না আবুকার আমি পাহারা দিচ্ছি যে কিছু কোনো দিক থেকে দুশ্মন আসে কিনা বা কোনো দিক থেকে কোন ধরনের বা খাবার জাতীয় কিছু পাওয়া যায় কিনা পানিটা নিয়ে শেষে আসছে আর ওনারা ছাগলের পাল থাকে উটের পাল থাকলে দুধ দুধ পাওয়া যায় কিনা কিছু কারণ মেষ চড়াতে রাখালরা এখানে সেখানে যাওয়া আসা করে এইরকম কিছু পাই কিনা দেখি তো কিছুক্ষণ পরে দেখি যে একটা কৃতদাস কোন মনিবের কিছু ছাগলের পাল নিয়ে এসেছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার চিনতে পারলাম তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার পালের মধ্যে ছাগল এমন কোন সাগল আছে যেটা দুধ দোহালে দুধ পাওয়া যাবে করা না সে বলল যে হ্যাঁ তা হালে বলল না তুমি কি একটু দুধ দোহাই দোহাতে পারবা কলা না আমি পারব দুধ দোহাই দিতে পারব তো কার ছাগল এটা জিজ্ঞেস করলেন এটা আগে চেক করলেন এখান থেকেই অনুমান করা যায় যে আবুকার আনহু এমন এক ব্যক্তির মালিকের নাম পেলেন যার ছাগলের দুধ তিনি খেয়েছেন মালিক জানলে মালিক কোনো আপত্তি করবে না আপনি যদি আপনার পরিচিত কোনো বন্ধুর বাগানে বা বাড়িতে বা কোনো জায়গা সে নাই আপনার খাবারের দরকার হয়ে গেছে গাছে ফল আছে অথবা তার কিছু খাবার জাতীয় আছে আপনি যদি এইটা জানেন যে আমার বন্ধু যদি জানে তার এখান থেকে তার অনুমতি অনুমতিশা আমি খেয়েছি সে মোটেই মাইন্ড করবে না বরঞ্চ খুশি হবে এটা খাওয়া আছে। এটা খাওয়া যায় আপনি ঠেকলে কিন্তু অন্য লোক যে মালিককে আপনি চিনেন না বা সেটা তিনি দুধ দোহাই দিলেন এরপরে দুধ দোহাতে যখন গেল তিনি বলেন দুধে দোহাবা আমার কাছে অত্যন্ত সম্মানিত মেহমান আছে তুমি প্রথমে ছাগলটাতে এখানে চলাফিরা করছো ওর এটাকে ওর দুধের ওলান বলা হয় যেটা সেটাকে একটু ক্লিন করে ধুলা বালি যেন না থাকে একটু ক্লিন করে আর মরুভূমিতে চড়াচরি করেছে বালি লেগে গেছে বাটের মধ্যে নিপলের মধ্যে ক্লিন করে ফেল এরপরে আহ তুমি তুমি নিজের হাতগুলোকে ক্লিন করে ফেলো এরপরে তিনি বললেন যে ভালো একটা বাটিতে করে সুন্দর একটা পরিষ্কার বাটিতে করে দুধ ধোয়াই নিয়ে আসো তো নব নবী কারিম সাল্লা সাহায্য আবার ওই বাটি নয় ওনার নিজেকে পান করানোর জন্য আলাদা আরেকটি চামড়ার মানে জগের পরিবর্তে চামড়ার মস্ক ব্যবহার করত ওইরকম একটা নিয়ে আসছেন ওইটার মধ্যে ঢুকিয়ে ঠান্ডা পানি মিক্স করে একটু খাওয়ালেন নবী করিম সাল্লা বলে যে ওনার কাছে নিয়ে আসলাম উনি তো ঘুমাচ্ছিলেন আমি এসে যখন আসছি তখন উনি প্রায় জেগে গেছেন আর আমি বললাম ইয়ার সাল্লাহ এসলাম আপনি পান করুন তিনি ঘুম থেকে উঠে আমার হাত থেকে দুধ নিয়ে পান করলেন হাত তাহার তিনি তিনিও পান করলেন ওই বললাম ইয়ার সাল্লাহ এখন তো যাওয়ার সময় হয়ে গেছে এখন রওনা করে দিই আবার তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমরা তখন চললাম কিছুক্ষণ চলতে চলতে লুকি লুকিয়ে যাচ্ছেন এরপরে কিছুক্ষণ দেখা হওয়ার পরে আহ বললেন তোমাদের কাছে তোমার কাছে ছাগলের দুধ দেওয়ার মত কোন ছাগল আছে সে যে না মা ইন্দি সাতন্ত্র যে আমার কাছে এরকম কোন ছাগল নেই যেটা দুধ দেয় এখন এই শীতকালে শুরু হয়ে গেছে ঘাস টাস ঠিকমতো নাই এরা তো খেতেও পারে না কিন্তু ছাগল ছিল দুধ একটু ছিল তার সেটাও শুকিয়ে গেছে এখন দেখেন এটা টান কিছু বের হয় কিনা তো নবিকারিম সালাম বলেন উদু বিহা ওই ছাগলটা নিয়ে আসো যেটা আমাদের একটু দুধ ছিল এখন নাই শুকিয়ে গেছে ওইটা নিয়ে আসো নবিকারিম সাল্লাহ আসলাম ছাগলের দুধের বাট ওলানকে একটু টাচ করে দিলেন দোয়া করলেন এরপরে দোয়া করার সাথে সাথে ছাগলের বাটে দুধ পরিপূর্ণ হয়ে গেল বড় একটা পাত্র নিয়ে আসলেন এরপরে আবুকার নিজে পান করলেন আহ এবং নবিকা রিমসালসালামকে পান করতে দিলেন এরপরে যে রাখাল আছে বললো যে তুমি তো তুমি তো কষ্ট পাচ্ছ খুদায় তুমিও পান করো পেট ভরে খাও এখন এই রাখাল আশ্চর্য হয়ে গেল যে এর থেকে এক ফোটা দুধ আসার কথা না দুধ আসলো কেমন সাংগাতিক মানুষ দেখা যায় নিশ্চয়ই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এত দুধে ভর্তি হয়ে গেল সাংঘাতিক কিছু হবে রাখাল বললো মান তো আপনি কে বুঝলাম না চিনলাম না আল্লাহ মারা এইতো মেথের কাকা তো আপনার মতো এরকম মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখিনি কোথেকে দেখবে সে জীবনে দুনিয়ার মানুষ তো দেখেন এরকম করার মানুষ আবহাওয়া বললেন তো আমরা যদি আমাদের খবর তোমাকে বলি তুমি কি সেটা হজম করতে পারবা লুকিয়ে রাখতে পারবা সিক্রেসি মেনটেন করতে পারবা গোপনীয়তা রক্ষা করতে পারবা কলা না নিশ্চিন্ত থাকেন আমি কোনো গোপনীয়তা ফাঁস করবো না তখন রাখাল বললেন বলে যে আপনি ধর্ম ত্যাগি বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছেন আপনি না কি সেই লোক ফ্লা সালিস হ্যাঁ তারা আমার ব্যাপারে এরকমই বলে তখন আমি সাক্ষী দিচ্ছি আমি ইমান আনলাম ও ইনহুল আপনি যে কাজ করেছেন কোন নবী ছাড়া এইরকম কাজ কারো দ্বারা হতে পারে না তখন আমি আপনার অনুসারী হয়ে গেলাম আপনার উম্মত হয়ে গেলাম এখন আমাকে অনুসারী বলতে বলছে যে আমি আপনাকে জয়েন করে ফেলি আমি আর ওদিকে না গিয়ে আমিও আপনার সঙ্গে হিজত করা শুরু করে দেয় তিনি বললেন রাখো তুমি এই মুহূর্তে এখন এটা পারবে না লুকিয়ে রাখো তোমার ভিতরে আসবে যখন তোমাকে আল্লাহ সুবিধা করে দিয়েছেন সবকিছু তখন তুমি সুযোগ মতো হিজব করে চলে এসো তাহলে তিনি ইসলাম করে ফেললেন এরপরে আহ আরো কিছু ঘটনা সেখানে ঘটলো সেটা আসলো আবু চলছেন নবী করিম সাল আসেন তিনি আলাদা উঠে দুই উঠ আনছেন না ও দুই উঠে আর দুইজনকে ওনার ভিত্ত কিত দাস আর যে লোক গাইড রাস্তা চিনেছে আর উনি এবং এক উঠে আছেন আর আবু ওনার উনি পিছনে বসেছেন উঠে আর মোহাম্মদাল্লামকে সামনে দিয়েছেন আর আবু আনু বয়সে মুরুব বিকেশের এবং বেশ পরিচিত আরব মক্কামুদ্দিনের আশেপাশে অনেকে ওনাকে চিনে নেন আর রসুল্লাহ সাল্লাহামকে এইভাবে মক্কার বাইরে লোকেরা সহজে চিনেন না উনি তুলনামূলক ভাবে এখন যুবকের মতো লোকেরা বলে ও আচ্ছা আবু বাকি রাস্তা এই এই বেচারা আমাকে রাস্তা দেখায় নিয়ে যান আমাকে রাস্তা দেখান ভাইয়া বল হ্যাঁ আন্না হইয়া আনি বিহির এখন এই কথার উত্তর শুনে লোকেরা চিনে যে রাস্তা চিনে তো ওনাকে রাস্তা চিনে নিয়ে যায় আর এটা কিন্তু আবেন কথা হয় না এরপরে আহ রাস্তার মধ্যে দেখা হয়ে গেল এখন আরেক মহিলার সঙ্গে চলতে চলতে চলতে চলতে ওনারা টায়ার্ড হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন এখন খুঁজছেন কোন জায়গায় আশ্রয় পাওয়া যায় কিনা এখন উমে মা আবাদাল খোজা ইয়া নামে এক মহিলা একটু বয়স্ক মহিলা ওনার একটা ক্যাম্প আছে রাস্তার মধ্যে আহ দুটো ছোট ছোট তাবু আছে একটা তাবুতে উনি থাকেন ওনার স্বামী সহ আর কোন পথিক মেহমান আসলে তারা আবার একটু মেহমানদারি করেন পানি টানি দেন খাবার দাগে খাবার দেন তাদের জন্য আরেকটা তাবু আছে তো যেতে যেতে যখন ওনারা আসলেন এই চারজন তারা একটা দূর থেকে তাকে তেমন খুব দুর্বল না এমনি মোটামুটি চলাফেরা করতে পারেন ভালোই তিনি অপেক্ষা থাকেন কোন মুসাফরে গেলে তাদেরকে খেদমত করবেন ওনাকে গিয়ে ওনারা জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে গল পাগল এরকম গোষ্ঠ কি আছে আমরা কিনে নিবো কারণ যখন তিনি হিজরত করে চলে আসেন তো খবর হয়ে গেছে তো পরের দিনই ওনার বাবা আবু কুহাফা ওই বাড়িতে থাকেন না আর আলাদা বাড়িতে থাকেন আবু কুহাপা তখন কাফের কিন্তু জানেন ছেলে যে মাহমদ অনুসারী তার জন্য একদম নিবেদিত প্রাণ এগুলো জানেন মাঝে মাঝে বুঝাইতেন ওই তো আমরা শুনছি না যে অনেক কৃষি দাসকে আজাদ করে দিয়েছেন মুসলমানদের বিলালটা দিয়ালা দিকে তো বাবা বলে যে বাবা তুমি তো দাস আজাদ করো তো এইরকম গরিব টরিবে একেবারে কালো কাফরিগুলো যেগুলো দাম কম যেগুলো শক্তি নাই এগুলো আজাদ করো কেন যদি তুমি দাস দাসমুক্ত করবে তাহলে শক্তিশালী মুক্ত করো তাহলে তোমার একের সময় কোন দরকারে তাদেরকে ডাক দিলে কাজে লাগবে দুশ্মানের মোকাবিলা করবে তো তিনি বেশি বাধাও দেন না আবার ছেলের কল্যাণও চান হঠাৎ করে খবর পেলেন তিনি খবর হয়ে গেছে ছেলে তো চলে গেছে ফ্যামিলি তো নিতে পারেন ফ্যামিলি রয়ে গেছে মক্কা তো নাতি নাতিনকে দেখতে আসেন এসে আসমারা জেলা আয়সারা জেল আনা ঘরে আছেন বললেন আসমাকে যে তোমার বাবা চলে গেছে টাকা পয়সা সব নিয়ে চলে গেছে আসলে তো প্রায় সবই নিয়ে গেছে আল্লাহর ফেরত আকল খুব সামনে রেখেই বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর ফত্তাহে করে সবই নিয়ে গেছে এখন আসমারা দিয়ে বুদ্ধিমান মা আসা তো ছোট আসমা ওনার বড় বোন বুদ্ধিমান না অনেক টাকা গেছে কোথায় রাখছে ঠিক কিনা তো আসমা চিন্তা করলেন এখন যদি এই খবর দিয়ে দেই তাহলে উনি আবার ওনার কাছে কাপেররা জানে তালে বলবো যে আবুকে তো বহু টাকা নিয়ে গেছে তাহলে ধরার জন্য আরো জান দেবে টাকা পাওয়া যাবে তো এখন বলেছেন অনেক টাকা দাঁড়িয়ে গেছে না সত্যি বলো আপনি দেখবেন তো যে আসমার আদিয়াল কি করছে কতগুলা গোল গোল পাথর মত ওখানে ঢুকে বেশি করে কয় আপনি আসেন দাদা দেখবেন এই দিকে আসেন তো কয়েনের উপরে বা ওই পাথরগুলোর উপরে একটা কাপড় ঢেকে দিয়ে সব নিয়ে গেছে তো বললেন যে ও মেমা আবাদ কে তোমার কাছে টাকা পয়সা আছে আমাদের কাছে তুমি একটু গোস্ত বিক্রি করতে পারবা তারপর ছাগল বিক্রি করতে পারবা জবাই করে দিয়ে অথবা তোমার কাছে যদি কোন খেজুরটা যদি থাকে আমাদের একটু খাবারের দরকার থেকে শেষ হয়ে গেছে এখন এখন সে বেতারি বললো যে আমাদের আপনারা জানেন এখন অভাবের কিছু নাই এখন না কোন গোষ্ঠ আছে বিক্রি করার মতো না কোনো খেজুর আছে আমরা তো হেমানদেরকে প্রতিদিন চেষ্টা করি কিছু খাওয়াতে কিন্তু দিসটা আমি ব্যাড আমাদের ছাগল গুলো নিয়ে গেছে ওগুলো দুধ নাই আর ঘরের কোনায় একটা ছাগল পড়ে আছে ছোট্ট ছাগল যেটা এত দুর্বল এটা যেতে পারে না বাকি ছাগলের পালের সাথে একলা এখানে পড়ে আছে এখনো জিন্দা আছে আর কি তো তিনি নবী করিমস্লা আসলাম ছাগলটাকে দেখলেন বললেন মা হাত ইয়া উমে মা আবাদ এই ছাগলটার সমাত আর কি এটা যায় নাই বলেন যে খাল্লা ফাহাল জাহাদাম এই বেচারি ওগুলোর সঙ্গে হেঁটে যাওয়ার মতো শক্তি তার নাই সেখানেই কোন রকমের আছে তখন তিনি বললেন হাল বিহা মিনলাবান তা এই ছাগল থেকে দুধ পাওয়া যাবে না জিজ্ঞেস করলেন আল্লাহ দুধ দেবে কোথায় গিয়ে ছাগল তার নিজে জানিয়ে তো টানা টানি তখন তিনি বললেন আতা তুমি আমাকে পারমিশন দিলে আমি এই চাকে দুধ দোহাই ইনশাল্লাহ দুধ বের করার চেষ্টা করবো এমনি করে মুছে দিলেন দিয়ে আল্লাহ বিস্মিল্লাহ পড়লেন আল্লাহা এবং মহিলাকে জন্য দোয়া করলেন তার ছাগলের জন্য আল্লাহ দান করেন মোটা হয়ে গেল এবং দুধে এখন টপ টপ করছে নবীকার এবার পাত্র নিয়ে আসো দুধ দোহাবো আমি এখন নিয়ে আসলো এরপরে তারা দুধ এমন দোহান দোহালেন তিনি অংশে এরপরে নবী করিমস্লাম নিজে পান করলেন আবুকালকে পান করলেন উমে মাহবাদ বললেন যে মা তুমিও পান করো এখন সবাই ওনারা চারজনে পান করলেন পরে বললেন যে শাশুড়ি গেছে এবার আমি আরো দোহাই তোমার স্বামী সহলে কিছুক্ষণ পরে আবু মা আবাদ ছাগলের পাল নিয়ে ছাগল গুলো এভাবে আসতেছে যে হাঁটতে পারতেছে না মানে জানা ছাগলের পালের গলা মাটিতে ঢুকে পড়বে ঘাস নাই খুব করে আসছে এরপরে যখনই উমের মা আবাদ বললেন যে জলদি আসা এদিকে আজকে তাজা দুধ খাওয়াবো তোমাকে একবার ফ্রেশ দেখ হ্যাঁ ফ্রেশ দুধ কোথায় পেলাম কি হা গা ইা উমেমা উমেমাবাদ এত তাজা দুধ কোথায় পেলে আজ হা যে ছাগলের বাচ্চা দেখে গেছি এতে কোনোদিন তার গর্বও হয় নাই বাচ্চাও হয় নাই দুধ তো হাত তার জানিয়ে টানা টানি বলা হালুও ফেলবাই এই কোন ছিল না তুমি কোথায় দুধ তার কাহিনী বলে শেষ করার মত না এমন মানুষ আমি জীবনে দেখিনি তার কারণে তিনি এভাবে এই ছাগলের কাহিনী বলেন কিভাবে দুদ বের করলেন শুনে এখন লোকটা কেমন কথা বলে ইত্যাদি তখন উম্মে মাবাদ এই বেদুইন মহিলা নবী করিম সালাম শরীরের গঠনের চলা বেশ কিছু বর্ণনা দিলেন তার স্বামীকে এই বর্ণনাটা সিরাতে পাকের মধ্যে নবী করিম সাল্লা বর্ণনা সবচেয়ে বেশি খবর এসেছে পরে উম এই কাহিনী থেকে নবী করিম সাল শারীরিক গঠনের সবকিছু সবচেয়ে ভালো করে জানতে পারে লিখিত আকারে বা এরকম রেওয়ায় আকারে আর কেউ বলতে পারেন নাই অনেক সাহাবিরাও এত ক্লিয়ারলি বলতে পারেন নাই উমে মা যেভাবে বর্ণনা করেছেন তো তিনি তখন বর্ণনা করলেন রাজনির আমি দেখতে পেলাম লোকটার চেহারা এত উজ্জ্বল আলোকিত চেহারার মানুষ চেহারা খুবই উজ্জ্বল পরিষ্কার তার খুব উজ্জ্বল রঙের চেহারাটাও খুবই মানে উজ্জ্বল হাসানাল খাল তার গঠনটা একেবারে পারফেক্ট বডি কনস্ট্রাকশন একদম পারফেক্ট সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক প্রত্যঙ্গ সুন্দর করে গঠন করা লাম তার একদম আর তার মাথার আর সাইজও ছোট না একদম মিডিয়াম সাইজ ওয়াসিমুন কাশি ইমুন ওয়াসিমার হচ্ছে যে খুব সুন্দর গোলাকৃতি বা কাছাকাছি চেহারা আর কাশিমুন হচ্ছে খুব সুন্দর আকর্ষণীয় চেহারা ফি তার চোখগুলোর সাদা অংশটা খুব সাদা কালো অংশটা গভীর কালো এই চোখের সাদাটা যদি বেশি সাদা থাকে কালোটা যদি গভীর কালো থাকে এই চোখটা কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় হয় আর তার যে চোখের ভ্রুগুলো আছে এগুলো লম্বা লম্বা এগুলো যদি একটু লম্বা হয় তাহলে কিন্তু চেহারাটা আকর্ষণীয় হয়হি সাহালুন আর তার গলার কথা বলার ভাষার মধ্যে আওয়াজের মধ্যে বেশ মজবুত কণ্ঠে কথা বলেন কথাটা দুর্বল না বলিষ্ঠ কণ্ঠে তিনি কথা বলেন ওয়াফি অনতিহী সা আর তার এই গলাটা একটু লম্বা খুব লাগানো না লম্বা গলা দেখতে শুনতে বীর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘন দাঁড়ি একেবারে খুব অনেক লম্বা দাঁড়িয়ে নাবি চলে আসে এত লম্বা গুলো না আবার একেবারে ছোটও না মোটামুটি চাপ দাঁড়িয়ে মুখ ভর্তি সুন্দর দাঁড়িগুলো আকরানু আকরান অর্থ হচ্ছে তার দুটো ভ্রু কাছাকাছি মানে খুব তফাতনা একটু কাছাকাছি এসে গেলে এটা সুন্দর লাগে দুই দোনো চোখের ভ্রুটা কাছাকাছি এরপরে হচ্ছে আহ ইমসম আলেহ ওয়াকার তিনি যখন কথা বলেন না তখন বোঝা যায় লোকটি খুব গম্ভীরভাবে চিন্তা করছেন তার ব্যক্তিত্ব ফুটে উঠে তিনি গাম্ভীর ইনতাকাল্লাহুল আর যখন কথা বলেন এত সুন্দর করে কথা বলেন কথার উচ্চারণ শব্দ ভঙ্গি উচ্চারণ ভঙ্গি শব্দগুলো খুব সুন্দর আজমালুন নাস মানুষের মধ্যে এত সুন্দর মানুষ সহজে হয় না দেখতে শুনতে সবদিক থেকে ও আবহাহু মিন বাইদ ই দূর থেকে যেমন তাকে দেখলে সুন্দর লাগে ও মিন আহসানিফ কাছে আসলেও সুন্দর লাগে কাকে দূর থেকে সুন্দর দেখে কাছে গেলে সুবিধা মনে হয় না এরকম না হলু উল যখন কথা বলে তার কথা শুনতে খুব ভালো লাগে কথা শুনতে মনে চায় ফাসলান, ফসলান প্রত্যেকটি কথাকে পরিষ্কার করে ক্লিয়ার করে বলেন খুব দ্রুত কথা বলে না শব্দ আবার এত বেশি কথা বলবে বলে না যে আপনি বিরক্ত হবেন কান্না মানতে কাহু খারা জাহাত না তার কথাগুলো মনে হয় যে মুখ থেকে একটা একটা করে মনে ঝরে ঝরে পড়ছে দেখছেন বেদ মহিলার ভাষা কিভাবে খুব বেশি লম্বার কারণে মানুষদের কেমন একটু দেখতে অকয়ার লাগে এরকম নয় ওহ তাহেমু আইনুন মিন কেশর আর বেটে বললে ও লোকেরা তাকে অবজ্ঞা করতে পারে না লম্বা এবং বেঁচে ঠিক মাঝখানে তার অবস্থান ব্যক্তিত্ব ও আহসান যেকোনো লোক তাকে সম্মানের সাথে দেখবে লাব কাউন ইহা ফোন তার সঙ্গী সাথী তার জন্য পাগল তার খেদমতে অস্থির তাকে এত মোহব্বত করে তিনি কিছু বললে তারা সবাই মনোযোগ মাহসুদ যাকে খেদমত করতে পেরে সবাই ধন্য হয় আর তার পাশে সবাই জমায়েত হয়ে যায় তিনি এমন চরিত্রের লোক লা ওলা মুফান তিনি কখনো বিরক্তি ফুটে না আর তিনি কখনো নন যে ব্যক্তি কথা বলতে গেলে আটকে যায় এরকম কিছু না এই বিস্তারিত বর্ণনা শুনলেন উম্মে মাবাদের আবাদের কাছ থেকে আবু মাবাদ তার স্বামী শোনার পরে বললেন হা দা বল্লা সাহেব কোরাইশ আমার তো মনে হচ্ছে কোরাইশের ওই লোক আল্লাহ তার আমাদেরকে আমাদের ভয় দেখানো হয়েছে যে জঘন্য ব্যক্তি তার কথা শুনবা না তার কাছে যাব না এভাবে কথা বলেছে তোমার থেকে শুনে আমি বুঝলাম করাইশা এত ভালো মানুষটাকেই তারা শত্রু তার পথ বেছে নিয়েছে অল্লা কাদাম আন আসা আমার মনে চায় আমি এখনই গিয়ে জয়েন করি তার সাথী হয়ে যাই তারা মদিনে গিয়েছেন হাতে ইসলাম কবুল করেছেন কাহিনী হয়তো আসবে এক সময় রসুল উম্ম মা আবাদকে খুব সম্মান করেছেন এবং উনি চলে যাওয়ার পরে উম্ম মা আমাদের বাড়িতে ঘর ভর্তি হয়ে গেছে ছাগল গুলো সগুলো সুস্থ হয়ে তাজা মোটা হয়ে বরকথে জায়গা দিতে পারে না এদিক চলে গেলেন এখন মক্কা লোক নাই তো মক্কার মধ্যে একদিন রাত্রে তারা যেখানে উম্মে মা ঘরের থেকে বের হয়ে তিনি মদিনার দিকে আরো এগিয়ে যাচ্ছেন ওই রাতেই একটা আওয়াজ মক্কা লোকেরা শুনতে পেলা আলিয়ান উঁচু একটা আওয়াজে কথা আসছে তারা শুনে কিন্তু কথা বলে কে এটা তারা চিনতে পারছে না বুঝতে পারছে না কোথেকে আওয়াজ আসছে কে বলছে তারা একটা কবিতা পড়ছেন সেই লোক যাহু রাসা ইহিফ হাল্লা খাই যে আল্লাহ যিনি মানুষের রব তিনি উত্তম যাযা দান করুন ওই মহিলাকে যিনি দুইজন সঙ্গীকে টাকা দিলেন আবুকার মুসলিম জিনা এই গুহার মধ্যে ছিলেন কিছুদিন এবং সেখান থেকে তারা চলে গেলেন তার সঙ্গে মোহাম্মদে যে সঙ্গী হয়ে গিয়েছিল সেই লোকটা যে কতই না সৌভাগ্যবান এই আওয়াজ শুনতে পাচ্ছে এই আওয়াজ শুনতে পাচ্ছে মক্কা সবাই আসমার আমি শুনতে পাচ্ছি যে উম্মে মা কথা আসলো হয়তো তার পরিচয় আছে মক্কা থেকে মদিনা থেকে যখন লোকেরা যায় ইতিমধ্যে ওনারা মক্কা ঘুরে পরে যখন মাঝ রাস্তায় গিয়েছেন তখন ওনারা অলরেডি মদিনার রাস্তায় উঠে গিয়েছেন কারণ ঘুরার কাম শেষ এখন মদিনার পথে আছেন তো যখন এই মুহাম্মদ এবং তার সাথীর কথা বলা হয়েছে আসমা রাজিআ বলেন যে আমি যখন শুনলাম তিন গেছে। এরপরে চতুর্থ দিনের পড়ে গেলাম যে উনি কোন দিকে গেলেন নবী করিম সাল্লাম ডাইরেকশন কোন দিকে কোন হালতে আছেন সেফ আছেন না ধরা পড়ে গেছেন এগুলা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি কোন খবর তো নাই আর হাতটা আকালা রাজ আসলে এলাকা থেকে একটা জিন এগিয়ে মক্কামুখী হয়ে একটা জোরে আওয়াজ পড়লো সবাই কবিতা শুনছে আওয়াজ শুনছে কিন্তু কেউ দেখে না আমি যখন সালাম্মা সামেউল আমরা তখন এই আওয়াজ আমাদের কানে আসলো আর আফনার হাইসু হারা চুল্ল সাল আল্লি আসসালাম আমরা তখন বুঝে ফেললাম যে রসুল্লা সালাম এখন কোন দিক থেকে কোন দিকে বলেনা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে উনি মদিনার দিকে রওনা হয়ে গেছেন যেখানে অন্যান্য সাহাবিরা এসেছিলেন এরপরে পথের মধ্যে আরো কিছু হয়ে গেল মক্কা থেকে মদিনা দাওয়ার ফাতে কিছুদিন পরে গ্রামীণ এলাকায় যখন পৌঁছলেন তিনি সেখানে বোরাইদা ইবনুল হোসাইব নামে একজনকে পেলেন একজন বেদুইন তার সঙ্গে লোকজন আছে বেশ কিছু লোক তাকে তিনি ইসলামের দিকে দাওয়াত দিলেন পালিয়ে যাচ্ছেন মদিনার দিকে কিন্তু দাওয়াতিকে এত সুযোগ মিস করছেন না এবং আলহামদুলিল্লাহ নবী করিমসালাম দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বোরাইদা ইবনুল হোসাইব রাজি আল্লাহ ইসলাম কবুল করে ফেললেন এই বরাইদা এই এলাকায় থাকলেন রসদুল্লাহ সঙ্গে যোগাযোগ ছিল কিছু আমল শিখে আমল করতে থাকলেন তখন তিনি মোদিনা গান নাই অহযুদ্ধের পরে তিনি মদিনায় গিয়েছিলেন নবী করিম সাল্লা সঙ্গে যোগ দিলেন মহাদি হিসাবে এবং পরে তিনি আহ পরে যোগ দিয়ে তিনি খোদাই বিহার যুদ্ধে এই সমস্ত সফরে তিনি করিম সঙ্গে দিয়েছেন এবং এই বোরাইজার ছেলে বলেন যে তার বাবা নবী করিম সাল্লামের সঙ্গে প্রায় ১৬টি যুদ্ধে পরে অংশ গ্রহণ করেছিলেন ষোলোটি যুদ্ধে আছে এবং তিনি খাইবার যুদ্ধের সময় নবী করিম সালাম ওনার হাতে মোসামাদের পতাকা তুলে দিয়েছিলেন আপনি এই পতাকা ধরে রাখবেন ওনাকে সম্মানিত করেছেন আর যখন যুদ্ধে ছিলাম তখন ওনার এই কথা সেখানে এসেছে পরবর্তী বাজে বরাইদা মদিনায় সেল হয়ে যান অতবার নবী করিম সাল ইন্তেকালের পরে তিনি মুসলমানদের আন্ডারে যখন বসরা চলে আসে তিনি বসরায় হিজরাত করেন এবং সেখানে তিনি ঘর বানান অথবা তিনি খোরাচানের যুদ্ধে অংশগ্রহণ করেন এরপরে তিনি সেখানে ইন্তকাল করেন তিনি হচ্ছেন খরাসান এলাকায় সর্বশেষ সাহাবি যিনি ইন্তকাল করেছিলেন ওনার ইন্তিকাল হয়েছিল উম প্রায় নবী করিমস ইেকালের পরে স্নাতাইন সে তিন আলু হিজরা হিজড়ি বাষট্টি সনে তিনি ইন্তেকাল করেন মোটামুটি মাসা ভালোই হায়াত পেয়েছিলেন তিনি এরপরে ওনারা মদিনার দিকে কাছে আরো এগিয়ে গেলেন যেতে যেতে দেখলেন যে মক্কা আর কিছু লোক যারা সিরিয়াকে ব্যবসা করতে গিয়েছিলেন তাদের ছোট্ট একটি দল ব্যবসা করে ফেরত আসছেন তাদের মধ্যে কিছু মুসলিমও ছিলেন একজন হলেন জুবাই রিবিন আওয়াম তো জুবাই রেবুল আওয়াম রাজিয়াল্লাহ আনহু মুসলিম তিনি ব্যবসা করে আসছেন কিছু কাপড় চাপড় হাদিয়া কিনে নিয়ে আসছেন তিনি ওনার সঙ্গে দেখা হয়ে গেল তখন তিনি হিজত করেননি কাপের তখন চড়াও হয়তো খারাপ সম্পর্ক নাই তো নবী করিমকে এবং আবুকার দুই পিস সুন্দর সাদা কাপড় ড্রেস উপহার দিলেন সিরিয়া থেকে নিয়ে এসে ওকে এ ব্যাপারে সাদ রাজি আল্লাহন তার পিতা থেকে বর্ণনা করেন তিনি নবী করিম সাল্লামকে এবং দেশ থেকে আনা নতুন সুন্দর কাপড় উপহার দিলেন এরপরে নবী করিম সাল আল্লাহ আহ দ্রুত গতিতে একটু এগিয়ে গেলেন ইসলাম কবুল করেছেন কিন্তু তার প্লান প্লান করে তিনি মক্কা দিকে চলে গেলেন আট রাসুল্লাহ সাল্লাম মদিনার দিকে জানি অব্যাহত রাখলেন এরপরে তিনি মদিনা পৌঁছে যাবেন সময় ঘনিয়ে গেছে এবং সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ